মানবতা সমাধান <Passionate of sitting salah> সসালামুক রহমতুল্লাহাত الحمد لله رب العالمين والصلاة والسلام على الشاف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم ولمن خاف مقام ربه جنتان فبيعي آلاء ربكما تكذبان زوات أفنان فبيعي آلاء ربكما تكذبان فيه معينان تجريان فبيعي آلاء ربكما تكذبان شماني توفاتر مندولي الله پاكر شمستفرو شمسا جي الله فكر رب العالمين مومين بنده در جنن সৎকর্মশীলদের জন্য আল্লাহ ভীরুদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন আর যারা অবাধ্য অসৎ আপিষ্ট তাদের জন্য আল্লাহ পাক রবুল আলম জাহান্নাম তৈরি করে রেখেছেন সালাত এবং সালাম নাজেল হুকমেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যিনি জান্নাতের দিকে আহ্বান করেছেন এবং জাহান্নাম থেকে সতর্ক সাবধান করেছেন আমরা তফসিল করেছিলাম সুরায় রহমানের সুরায় রহমানের আয়ত নম্বর ছয়চল্লিশে আল্লাহ পাকের সাদ করছেন ওয়ালেমান খাফা মাকাম আরব্বেহ জান্নাতান আর ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আল্লাহ আল্লাহাকের সামনে হাজির হইতে হবে জবাবদেহি করিতে হবে এই ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য জান্নাতান দুইটি জান্নাত রয়েছে আল্লাহাক রব্বুল আলম দুই জান্নাতের কথা বলেছেন আল্লা কুমাত সুতরাং হে মানুষজন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহর সামনে ভয় করাকে জবাব দেওয়াকে আল্লাহর সামনে হাজির হইতে হবে জবাব দিতে হবে একে ভয় করা এই বিষয়টি নিয়ে চিন্তাশীল হওয়া মানুষের জীবনকে সুন্দর করে দিতে পারে আর যে কোনো মানুষকে পাপ থেকে বাধা দানকারী একমাত্র আল্লাহর প্রতি ইমান আর আখেরাতের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান আছে যে আল্লাহ সব দেখলেন শুনলেন জানলেন আলিমুন সামিউন বা এই তিনটি নামের ওপর আমল করলেই তো আপনার পাপ হবে না সব কিছু শোনেন সব কিছু জানেন সব কিছু দেখেন আর তার সাথে আরও লাগান কাদিরুন সর্বশক্তিমান দেখলেন শুনলেন জানলেন তারপরে তিনি সর্বশক্তিমান তাকে হারাতে পারব না ব্যর্থ করতে পারবো না আর তার সামনে হাজারি দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে জীবন সংশোধন হয়ে যাবে পাক পবিত্র জীবন পেয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন আর ওদের জন্য এত ঘন হবে ছায়া বিশিষ্ট হবে জাওয়াত আফনান আল্লাহ তার গুণ সম্পর্কে বলেছেন তোমাদের প্রতিপালক কোন অস্বীকার করে আর এই দুই জান্নাতে দুটো ঝর্নাও আছে যা প্রবাহিত এই দুটো ঝর্ণার নাম কোরআনে কেমে রয়েছে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করে আর এই দুই জানাতে প্রত্যেক রকমের ফল প্রত্যেক রকমের ফল দুই দুই ধরনের হবে যাও জান ধরনের হবে ধরনের মানে কি ওর একটি হচ্ছে যে একটা তাজা কাঁচা হবে আর আর একটা হবে শুকনো যেমন আমরা আরব দেশে খেজুর দেখি একটাকে রোতাব বলা হয় তাজা খেজুর ডাকর এখন গাছ থেকে পড়া হয়েছে ওটাকে বেশ কিছুদিন সেটা ফ্রিজও রোতাব করে ওর নামই রোতাব ওকে তামার বলে না আর যে খেজুর শুকিয়ে যায় সে সেটা রসাল হোক অথবা সুখ হোক শুকিয়ে গেছে ওর নাম হচ্ছে তখন তাম্র এই একটা অর্থ যে যেকোনো ফল যেমন আঙ্গুরে আঙ্গুর কিসমিশজান দুই ধরনের হবে আর কেউ কে বলেছেন না একই ফলে দুই রকমের স্বাদ হবে এটি জান্নাতের ফলের বৈশিষ্ট্য একই ফলে দুই রকমের স্বাদ হবে আলাই রে কুমাত হে মানুষজন তোমাদের রবের কোনোকে অস্বীকার করবে আলা মোত্তাকে ইন আলা ফরোসিম বা দান জান্নাতিরা হেলান দিয়ে বসবে মোত্তে কি ইন আলাফরসিন এমন সজ্জার ওপর বিছানার ওপর বা তা এন আহমিন যার আস্তর হবে মোটা রেশমের আস্তর যেটা ভিতরের কাপড় থাকে জ্যাকেটে কোটে এগুলিতে যে ভিতরের কাপড়টা আস্তর এটা হবে মোটা রেশম ওপরেরটা কি হবে আল্লাহ আল্লাপাক বলেননি সেটা আল্লাপাক আমভাবে কোরআনকার অন্য আয়তে বলেছেন সাধারণ কথা লেবাসারি জান্নাতিদের পোশা কি হবে রেশমের কিন্তু যেই ব্যক্তি পৃথিবীতে হারাম এই রেশম পুরুষের জন্য যেই পুরুষ এই রেশম ব্যবহার করবে মাল্লা হারি রাফিদন এলাম ইয়াল সুফিলা আখেরা যেই ব্যক্তি দুনিয়াতে রেশম ব্যবহার করবে সে আখেরাতে জান্নাত গেলেও তার এবাদতবন্দি দিয়ে জান্নাত হয়তো চলে গেল কিন্তু আল্লাহ পাকের এই রেশমের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে ওয়ানাল জান্নতে নেদান দুই বাগানের ফলমূল পাড়া জানা এজনী মানে ফল পাড়া গাছ থেকে ফল পাড়া দুই বাগানের ফল পাড়াটা বা ফল নেয়াটা অত্যন্ত নিকটবর্তী হবে শুয়ে আছে আর ফল মুখের কাছে চলে আসছে যেমন না যে উঠতে হবে বসতে হবে দাঁড়াইতে হবে ঢিল মারতে হবে তারপরে কোন একটা আম পড়বে কত কষ্ট করে আমরা ছোটোকালে এইরকম একটা আমের জন্য কত যে প্রেশান হয়েছি ভাবে আইয়া আল্লা রে কুমা তো কাজ যে বান সুতরাং হে মানুষজন তোমাদের রবের ইনসুন অস্বীকার করবে যান আল্লাহ বলছেন যে এই জানাতে কাসের আতুতর্ফ এমন সুন্দরী আর সতী সাধী নারীরা হবে জান্নাতিদের জন্য কাশের আতর্ফ যারা সংযত নয়না হবে কাশেরা সংযত খাটো করা কাসির এজন্য খাটো বেটে মানুষকে বলা হয় আর তর্ফ মানে হচ্ছে দৃষ্টি তারা এদিক ওদিক তাকাবে না এটা হচ্ছে সতী সাধি রমণীর লক্ষণ পৃথিবীতে তার স্বামী ছাড়া অন্য কোন দিকে তাকায়ও না পুরুষ হোক না তো এরা সতী সাধ্য হবে সেই জন্য সংযোতা নয় হবে লমিয়ত না ইনুসুন কাবুল এর পূর্বে না কোনো মানুষ তাদেরকে স্পর্শ করেছে আর না কোনো জিনে স্পর্শ করেছে একেবারে কুমারী হবে কুমার তো কাজবান হে মানুষজন তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে কান্না হন আলিয়া কুতো আলমার যান এই হরে যারা কে আল্লাহাক রব্বুল আলম জান্নাতে সৃষ্টি করবেন এ এক আল্লাপাকের নিয়ামত আর আপনার স্ত্রী পৃথিবীতে যেটা ছিল আর ইয়ে মান আমলের অবস্থায় জান্নাতে যেতে পেরেছে আপনার বিপরীত হয়নি যা আপনি জাননাতে গেলেন কিন্তু আপনার স্ত্রী জান্নাতে গেলেন এরকম হয়নি সেও জান্নাতে গিয়েছে তাদেরকে আল্লাহ ফাকর রব্বুল আলমীর এইরকমই সুন্দরী করে দেবেন কান্না হাল ইয়াকুত যেন ওই জান্নাতি রমণীরা হবে ইয়াকুতের মতো ইয়াকুত হচ্ছে পদ্ম রাগ আর ওয়াল মারজান মারজান হচ্ছে প্রবাল এই এইরকম মানে এত স্বচ্ছ আর এত সুন্দর স্বচ্ছতায় আর সুন্দর যে তুলনা করা হয়েছে একুত আর মারজানের সাথে সুতরাং হে মানুষজন তোমাদের রবির কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হাল জাজাউল এহসান ইল্লাহসান সৎকর্মশীল হওয়ার প্রতিদান একমাত্র উত্তম পুরস্কার তাহলে প্রথম এহসান মানে দুনিয়ায় আপনি এহসান করলেন সতকর্মশীল সৎকর্মশীল আল্লাহ আল্লাপাকের সাথে আপনার আচরণ ঠিক আছে আকিদার সম্পর্ক ঠিক আছে এবাদতের সম্পর্ক ঠিক আছে আল্লাহর সৃষ্টির সাথে বান্দার সাথে মানুষের সাথে অন্য অন্য মকলুকাতের সাথে আচরণ ঠিক আছে কারো কারও প্রজল অত্যাচার করেননি কারো হক নষ্ট করেননি এহসান করেছেন আপনি আপনি ভালো করেছেন আল্লাহ সৃষ্টির মন্দ করেননি তো এই এহসানের বদলা হচ্ছে ইল্লাল আল্লাহ আল্লাহাকের অনুগ্রহ মহাপুরস্কার সুতরাং মানুষজন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অমিন্দুন এহেমা জান্নাতেন এই যে দুই জান্নাতের কথা এর আগে উল্লেখ করা হইল আর তার গুনাবলী বলা হলো এই দুই জান্নাত ছাড়া আরও দুই জান্নাত হবে দুই জান্নাতি বাগান হবে অমিন্দুন এহেমা জান্নাতন এই জন্য জান্নাতের কথা বলতে গিয়ে অধিকাংশ আয়াতগুলিতেও আরো দুটি জান্নাত হে মানুষ জেন তোমাদের কোন নিয়ামতকে অস্বীকার করে মুো জান্নাত আরো যে দুটো জান্নাত বলা হইলো এই দুটো জান্নাত হবে ঘন সবুজ পাতা বিশিষ্ট যদি সবুজ পাতা হয় খুব গাঁড়ো সবুজ আর খুব যদি ঘন পাতা থাকে গাছে তাহলে দেখতে কালো লাগে হ্যাঁ কালো লাগে এই জন্য মুধাহ্মানের শাব্দিক অর্থ কিন্তু কালো ঘন সবুজ পাতা বিশিষ্ট এই বাগান হবে ফ্যাবি আইয়া আলা আয় রব্বে কুমাতো খাজে বান হে মানুষজন তোমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফি আইনা মাইনান খাতান আর এই দুই জান্নাতে দুটো ঝর্ণা হবে যেই ঝর্নাগুলি নাদ্দা খাতান উৎক্ষিপ্ত মান হবে এই ঝর্ণা থেকে যে পানি প্রবাহিত হবে খুব জোরে সোরে মানুষ জেন তোমাদের রবের কোনোকে অস্বীকার করে ফি হে মা ফা কেহাতুম ওয়ানাখলুম ও রোম্মান আর এই দুই জান্নাতে নানান রকমের ফলমূল হবে ওয়ানাখলুন খেজুরও হবে ও রম্মান আর ডালিম হবে হ্যাভি আইয়া আল্লাহর কুমাতুকাজ সুতরাং মানুষজন তোমাদের রবের কোন নিয়মকে অস্বীকার করবে ফিহিননা খায়রাত এই জান্নাতি খায়রাত খ মানেও ভালো আর হেসান মানেও সুন্দর কিন্তু দুটো শব্দের অর্থ কাছাকাছি হইল দুটি গুণ বলা হয়েছে খায়রাত মানে ওখানে এমন এমন সুন্দর চরিত্রের অধিকারী নেই রমণীরা হবে জান্নাতি রমণীদের চরিত্র খুব সুন্দর হবে স্বামীর সাথে খুব সুন্দর হবে তাদের চরিত্র দুনিয়ার স্ত্রী হয়তো ভালো পাননি যার ফলে খুব কষ্ট পেয়েছেন খায়রা তাদের আখলাখ চরিত্র অত্যন্ত সুন্দর হবে খায়রাত আর হেসান হাসানের বহু বছর মানে দেখতেও সুন্দরী হবে বাহ্যিক গুণ সুন্দর আর আভ্যন্তরীণ গুণ সুন্দর আর সেই রমণী সেই স্ত্রী আপনার কল্যাণকর যার ভিতরটাও ভালো মানে আখলাখ চরিত্রও ভালো আর বাহিরটাও ভালো তবে শুধু যদি বাহ্যিক অবস্থাটা ভালো থাকে দেখতে সুন্দরী কিন্তু চরিত্র ভালো না তাহলে কখনো শান্তি পাবে না আল্লাহ পাক তারপর এর সবাই আল্লাহর জেবান তোমাদের রবের কোন কোন অস্বীকার করবে হৌরুর আতুন ফেল খেয়াম আর জানাতে হুর অর্থাৎ সুন্দরী সুন্দর রমণীরা হবে মাকসুর আতুন ফেল খেয়াম যারা জান্নাতি তাবুতে সুরক্ষিত থাকবে জান্নাতি তাবুতে তারা সুরক্ষিত থাকবে তাবুতে থাকবে সুরক্ষিত থাকবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন ফাবি আইয়া আলায় রাব্বিকু মাতাকা যিবান সুতরাং হে মানুষ জিন তোমাদের রাবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এখানে অল্প সময়ের দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি A prophet in a prison? A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Nobite Kahin, every time 16-year-old, and the whole world, the world is <laughs> in Bangladesh, BSTB, Bangladesh. The world, the world, the world, the सत्य ता ब देख सत्य उन्मोचन शुक्रवार न पुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखें ছিল अब्दुल रजाक बिन यूसुफ डर अबू बकर जहांगीर कैम रसुल्लाम कथा हादिस एर इतिब क्रम विकास আমরা তফসিল করেছিলাম সুরা রহমানের সুরার রহমানের আয়াত নম্বর সত্তর আল্লাহ করছেন খেতান এই জান্নাত সমূহে খায়রাতুন হেসান উত্তম স্বভাব চরিত্রের অধিকারিনী এবং হেসান সুন্দরী কুমারীরা হবে তবে লয় রবে কুমাতবান তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহ পাকের এই বড় নিয়ামত যে আল্লাহ পাক মৌমিন বান্দারা যারা পৃথিবীতে অনেক সময় কষ্ট পেয়েছে যে কোনো দিক থেকে হোক না কেন কষ্ট থেকেছে আর মৌমিন সৎকর্মশীলদের জন্য পৃথিবী হচ্ছে জেলখানা কারাগার আর দুনিয়া সিজনাল মমিন অজান্নাত কাফের কাফের জন্য জান্নাত কারণ কাফের জন্য বৈধ অবৈধ বলে কিছু নেই কোন شندور کو تم نیات کے تمار کرو লমিয়াত এর পূর্বে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিনিস করেছে কুমারী তারা আল্লাহ অস্বীকার করবে জান্নাতে জান্নাতিরা হেলান দিয়ে বসবে আলাফিন সবুজ রফরাফিন দিয়ে জান্নাতিরা বসবে জান্নাতি বালিশ দুনিয়ার বালিশ নয় ও আবকারীন হেসান এবং সুন্দর সুন্দর তাদের জন্য গালিচা হবে যে চাই তারা বসবে অবস্থান করবে আল্বে মানুষজন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে তার আকাসম কাজিল জালালাম বরকতময় তোমার প্রতিপালকের নাম আল্লাহ আল্লাপাকের নাম বরকতময় আল্লাহ বলছেন আল্লাপাকের নামই যদি বরকতময় এত হয় তাহলে আল্লাহ পাকের সত্য কত বরকতময় আপনার জীবনে বরকত দেখা যাচ্ছে তাও আল্লাপাকের দান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের নাম মেও বরকত রেছে এই জন্য নামের আল্লাহ তসবি করতে বলে সাববে হিসমা রব্বে কালা আল্লাহর নামের তসবি করা হয় আল্লাহ আল্লাহ পাক এরশাদ করছেন যে তাবার আকাসম রব্বে হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালকের নাম বড়োই বরকতময় বড়োই কল্যাণময় বরকত আল্লাহ পাক বরকতের আধার কোরআনে কারিমের অনেকগুলি আয়ত আল্লাহ পাক এর সম্পর্কে বলা হয়েছে তাবার আকাল্লি জিনাজাল আল ফুর খান সুর ফুর খানের প্রথম আয়াত বরকুতময় সেই সত্তা যিনি আল কোরআন হক বাতিলের মাঝে মাঝে ভালো মন্দির মাঝে পার্থক্যকারী আলাফ ইসলাম গুনাবলি আল্লাহের রব্বুল্লা আলমিনের কাজকর্ম আল্লাহের এবাদতের জীবন বরকুতময় আল্লাহের প্রতি ইমান বিশ্বাস আকিদা বরকুতের জীবন আল্লাহ আদেশ নিষেধ মেনে চলা বরকুতের জীবন আল্লাহের কিতাবের বাস্তবায়ন করা বরকতের জীবন আল্লাহ পাকের ভয় করা বরকতের জীবন জিল জালাল ওয়াল এখরাম যিনি বড়ই মাহাত্মের অধিকারী জিল জালাল জি বা জু মানে হয় বিশিষ্ট ওলা জালাল ওয়ালা জিল জালাল মানে তিনি জালাল আল মাহাত্মের অধিকারী ওয়াল এখরাম এবং বড় মর্যাদার অধিকারী মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি হে নবী তোমার প্রতিপালক তাঁর নাম হচ্ছে বড়োই বরকতময় সুতরাং তার নামের তসবি করো তার নামের জি কি করো এই আয়াত নবী করিম সাল্লা সাল্লামের পর নাজল হয়েছে আর নবী করিম সাল্লাহি সাল্লাম সবচেয়েতে বেশি আল্লাহ পাকে জি কির মানে স্মরণ করেছেন আর সাহাবাইকার তারপরে সবচেয়েতে বেশি জি কি রাজগার করেছেন সুতরাং জিকির এবাদত আর এবাদত নবী সাল্লাহি সাল্লাম থেকে যেমন নিতে হবে আসল এবাদতটি তেমন তার ধরন তালিকা পদ্ধতিও নিতে হবে নবী করিম কখনো শুধু আল্লাহ শব্দ জিকির করেনি আল্লাহু আল্লাহ করেননি নবী সাল্লাহ কে কেটে ছেড়ে শুধু ইকির করেন নাই নবী কিছু কেটে হু হু হা হু এইরকম করেননি হে কখনো করেননি সুতরাং ভ্রান্ত নবী করিমসালাহ করেননি যে সু আল্লাহ পড়বে তাহলে একটা বিষয় জিকির হলো খতুস হলো হ্যাঁ বিদায় গুলি নবীর তরিকা নয় দুয়া কোরআকার মজুদ রয়েছে আপনি পড়তে থাকেন কিন্তু ওকে একটা বিশেষ নিয়ম দিয়ে দিবেন পরিমান এতটা করবেন ইসলামে নাই আপনি বানিয়ে নেবেন তোর দাজ আর দু গঞ্জুল আরশার পড়বেন হ্যাঁ তার ফজিলতের শেষ নে হচ্ছে কোরআনে কারিম ফজিলতে এই গঞ্জুল আরসের কাছে ইসলামে তো আল্লাহ পাক রবুল কিতাবে বরকত রয়েছে আল্লাহাকের জাত সত্যে বরকত রয়েছে সুতরাং আল্লাহ ফকরবুল আলমের কাছ থেকেই বরকত চেয়ে নিতে হবে আল্লাহাকের কিতাবে যে বরকত রয়েছে আল্লাহাকলে আল্লাহরুল আলম যেন আমাদেরকে বরকতের জীবন দান করেন আল্লাহাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহাক আমাদের সকলকে জান্নাতুল ফিরে দান করেন এরপরে অল্প সময় আছে আপনারা প্রশ্ন করলে করতে পারেন বলেন আসসালামাইকুমুল্লাহ नेथा हकर तर से जनारोचन पड़े आत्महत्या परवर्ती जीवन की है जरा आगुने पुड़े अथवा पानी डूबे अथवा एक्सिडेंट मारा जाए तरह सेणती क्यी भलो कथा দুটি প্রশ্ন করেছেন আমাদের হয় একটা প্রশ্ন হচ্ছে যে সারা জীবনটা আল্লাহ পাকের দিন মেনে চললো করলো ফরজা করলো হারাম কাবিরা আর শেষখানে আত্মহত্যা করে মারা গেল তার পরিণাম যে আল্লাহ পাক যা দিয়ে সে নিজেকে হত্যা করেছে তা দিয়েই জাহান্নামে আজাব দেবেন কিন্তু এ কথা বলেন রাসরুল্লাহাম যে স্থায়ী আজাব হবে চিরকাল জাহান্নামে থাকবে একমাত্র চিরকাল জাহান নামে থাকবে কাফের অস্বীকারী মুর্শেক বহুত্ববাদী আর মুনাফেক অন্তরের কপট আর যারা জন্মসুতুল ইসলাম পেয় নিজের ইমান ইসলামকে ভঙ্গ করেছে আর ইমান ইসলাম ভঙ্গের অনেকগুলি কারণ রয়েছে গুরুত্বপূর্ণ দশটি কারণ রয়েছে যে আলোচনাগুলি আপনার পড়ে নেবেন অথবা শুনে যাতে করে ইমান ভঙ্গ করে আপনি না মারা যান তো ইমান যদি ভঙ্গ না করে তাহলে আত্মহত্যাকারীও একদিন তার ইমান ইসলাম এবং তার নামাজের কারণে যে আল্লাহর রহমতে জান্নাতে ফিরে আসবে কারণ সে কাফের হয়ে মারেনি পাপিস্ট গুনাগার ফাঁসেক হয়ে মারা গেছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছে আগুনে জলে মারা যাচ্ছে এদের সম্পর্কে নবী সাল্লাহাল্লাহ বলেছেন যে আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদের ছাড়াও আরও শহীদ রয়েছে তার এক হচ্ছে যারা আল হারকু শাহিদুন জোলে মারা গেছে শাহিদ আল গার্কু শাহিদ ডুবে মারা গেছে শহীদ আল হাদমু শাহিদুন দেয়ালে চাপা পড়ে ওই রকমই গাড়িতে চাপা পড়ে দুর্ঘটনায় মারা গেছে শাহীদ এরা হচ্ছে আল্লাহ পাকের হুকুম হুকমি শাহিদ শহীদ মহামারী সেটা যদি মারা যায় তাহলে শহীদ রকম বেশ কিছু শহীদ রয়েছে জি বলেন কি পায়ে পা মেলানো জরুরি জরুরি মানে তো ফরজ অজেব হয়ে যায় না ফরজ অজিব না রুকনও না আর হয় না। ছেড়ে দিলে বা ছুটে গেলে আর অজেব যদি ইচ্ছা করে ছেড়ে দেন চারটি অজেব রয়েছে চোদ্দো আট বাইশ তারপরে যতগুলি রয়েছে সব সুন যতগুলি কথা কাজ নামাজের মধ্যে রয়েছে এই বাইশটার পরে সবগুলি সুননাথ ওটা ফুলিয়া দেন সুনাত আমিন জোরে বলা সুননাথ ওই রকমই পায়ে পা কাঁধে কাঁধ সুতরাং ওই জন্য আপনার খুশু নষ্ট করে একজন আপনার পায়ে পা আর আপনি চলেই যাচ্ছেন যাচ্ছেন মিলাবি না তাহলে নামাজ কোথায় পড়ছেন আপনি তো খেলা করছেন তো এই শূন্যতের জন্য আপনার নামাজের খুশু করা নামাজে খসুর সাথে বিনয়ী হয়ে নামাজ পড়া ফরোজ আর ফরো তরক করে দিয়ে আপনি আছেন যে কখন কখন নামাজ করা হ্যাঁ নামাজ বেশ কিছু ক্ষেত্রে করতে পারবেন। দুই দুই জোহর আসর একসাথে আসরকে মাগরে সাথে নেয় আর ফজর কন্য কোনো নামাজের সাথে না জোহর আসর একসাথে করতে পারবেন আর মাগরে বেশা একসাথে করতে পারবেন ফজরকে কোন দিকে নিয়ে আসতে পারবেন না এ সার সাথেও জমা করতে পারবেন না আর ফজর টেনে আপনি জোহরেও নিয়ে যেতে পারবেন না তাহলে তিনবারে পাঁচ অক্ট নামাজ আদায় করতে পারবে কারা যারা মুসাফির সফরে রয়েছে মুসাফির আদায় করতে পারবে আর জমা করতে পারবে অসুস্থ ব্যক্তি জমা করতে পারবে ঝড় তুফানের সময় জমা করতে পারবে যখন বেশি বৃষ্টি হচ্ছে মসজিদে বারবার আসা মুশকিল না বিশালামের সন্ন্যতিটা তো বৃষ্টির সময় ঝড়ের সময় ভয়ের সময় ভয় মা তো আমি আসতে পারি দিনে কিন্তু এর সাথে যেতে পারি না আমার শত্রু অনেক আছে জমা করতে পারবে অথবা শত্রুর আক্রমণ হইতে পারে সবাই বাড়িতে ঢুকে পড়তে হবে এইরকম পরিস্থিতি হইতে পারে কখনো জমা করতে পারবে এইগুলি সময় যে সময়গুলিতে জমা করতে পারবে সুতরাং মা গারেবে জমা করার ক্ষেত্রে তিন রকমই জমা করতে পারবেন জামা তাকে দিম জোহরের আসর পড়ে নিলেন অগ্রিম এটাও করতে পারবেন তাখির আসরের সময় জোহর পড়লেন কাজবশত এটাও চলবে আর মাগরেবের সময় এসা পড়তে পারবেন আর মাগরেবকে এসার সময় পড়তে পারবেন তাখিরও করতে পারবেন আর আরেকটা হচ্ছে জামা সুরি যারা এই জামাগুলিকে মানেন না শুধু ওই দেখতে বাহ্যিক একত্রীকরণ বা একসাথে নামাজ পড়া এটাকে একসাথে দুটো অক্তকে পড়া এটাকে শুধু জায়জ করেছে তাদের ফতুয়া ভুল সেটা হচ্ছে জোহর আসর মাঝখানে নিয়ে এসে জোহরের শেষ অক্তে জোহরটা হলো আর আসর শুরু হইতেই নামাজ হইলো এইরকম কিছু মজাবের একটু মানে সংকীর্ণ ফতুয়া আছে কিন্তু হাদিস এটা বলে না বরং তিন রকমেরই জমা করতে পারবেন আপনি প্রয়োজনীয় হয়তো আপনি জোহরেটা আসর করতে পারছেন না আপনি আসরের সময় হয়ে গেছে সফরে থাকলে করতে পারবেন আপনারা সফরে আছেন জমা করতে পারবেন কোনো অসুবিধা সময় কিন্তু শেষ হয়ে গেছে আল্লাহ পাক আমাদের কোনো খাতা মাফ করেন সাল্লাহ আল নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবহী আজমাইন শা في رضا এল তো مذ عرفت الله ربي রবি শাহ রবি হ ল আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে কে বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকায় অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আটচল্লিশ দুই তিন শূন্য এক আই ব্যান জি ইউকে পাউন্ড এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক চার এক BIC code IBO BZB 22 टाका पाठी आमदर एमेल कुरून admin at the rate pctv.tv पीस्टिभी मानुवतर समधान नुबिजी मुहम्मद सल्लालाहू अलेहुआ सल्लामेर मोनी मुगता आनस रदियाल्लाहू आन्हों ठेके बोर्नितु रसुलुल्लाह सल्लालाहू अलेहुआ सल्लाम बो